সাহুল ইবনুসাদ সাইদির বাদিল হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর পথে একদিন সীমান্ত প্রহরা দেওয়া দুনিয়া ও এর উপর যা কিছু আছে তার চেয়ে উত্তম জান্নাতে তোমাদের কারো চিবুক পরিমিত জায়গা দুনিয়া এবং ভূপৃষ্ঠের সমস্ত কিছুর চেয়ে উত্তম আল্লাহর পথে বান্দার একটি সকাল বা বিকাল ব্যয় করা দুনিয়া এবং ভূপৃষ্ঠের সব কিছুর চেয়ে উত্তম